بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَنفْصَالًا لَهَا দিনের ব্যাপারে কোন জবরদস্তি বাধ্যবাধকতা নেই নিঃসন্দেহে হেদায়েত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতুল যা ভাঙাবার নয় আর আল্লাহ সবই শুনেন এবং জানেন তোমাদের উপর যুদ্ধ ফরস করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দ সই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য অকল্যাণ কর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না আউবিলজিম বিসমিলহিম আলহামদুলিলামমিন আহমানি আলকি উমদ্দিন আসলাতসালামুমআ সঈদিলিন মহামদ বিন আবদুল্লাহ ওহাবিহ আজমায়িন আবাদ রবনা আতিনা ফিনিয়া হসনত ওফিলতি হসনত ওকীনব্রিয় ভাইর আজকে আমরা দি বুক অব জিহাদ সিরিজটির প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি ইশা আল্লাহ আজকের পর্বে আমরা এই বই নিয়ে কিছু কথা বলবো বইয়ের লেখক সম্পর্কে জানব আর এই বইয়ে কোন কোন বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে সেগুলো জানব ইনশাল যাতে আপনারা বইটির গুরুত্ব সম্পর্কে কিছুটা ধারণা পান আর শাইখ আনোয় রহিমা রহিমাউল্ল এই আলোচনায় আরও অনেক নতুন ও প্রয়োজনীয় বিষয় যুক্ত করেছেন অনেক ক্ষেত্রে বিভিন্ন উদাহরণ দিয়েছেন বইটিকে সহজবদ্ধ করে উপস্থাপন করার জন্য বইটি লেখক হচ্ছেন ইবনে নু হাস রহিমাউল্ল নবম হিজড়িতে তিনি এই বইটি লিখেছিলেন অর্থাৎ গেগ্রিয়ান ক্যালেন্ডার অনুযায়ী চৌদ্দশো খ্রিস্টাব্দে তাহলে দেখা যাচ্ছে এই বইটি বেশ পুরাতন একটি বই প্রায় ছয়শো বছর আগে বইটি লিখা হয়েছিল আর বইটি লিখা হয়েছে পুরোপুরি জিহাদের ওপর আচ্ছা কেন আমরা এই জিহাদের বিষয়ের ওপরই আলোচনা করছি কয়েকটি কারণ আপনাদের কাছে তুলে ধরছি এক নম্বর কারণ হচ্ছে এটি ফিক্ষের একটি অবিচ্ছেদ্য অংশ আপনি ফিক্ষের যে কোনো বই বের করুন আপনি সেখানে জিহাদের অধ্যায় পাবেন অর্থাৎ জিহাদ ফি সাবিল্লা ফিখের একটি অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত গোপনীয় আর ঝাপসা একটি বিষয় পরিণত হয়েছে জিহাদের বিষয়টি অনেক ভুল ব্যাখ্যা আর বিভ্রান্তিতে জর্জরিত এত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া সত্ত্বেও জিহাদের বিষয়টি সবার কাছে পরিষ্কার না সবাই বলতে আমি মুসলিমদেরকে বোঝাচ্ছি আর এই জন্যই আমরা নতুন কোনো বইয়ের পরিবর্তে এই পুরাতন বইটি নিয়ে আলোচনা করতে চাই কারণ আগের দিনের মুসলিমরা প্রকৃত সালাফি মতাদর্শের ধারক ও বাহক ছিলেন জিহাদের ব্যাপারে তাদের ব্যাখ্যা ছিল সঠিক কিন্তু খালাফদের অর্থাৎ পরবর্তী যুগের আলিমদের ব্যাখ্যা বিশ্লেষণগুলো বিভিন্ন রকম জাগতিক বিষয়াদি দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছিল তো মূল আলোচনার শুরুতেই আমি একটি বিষয় স্পষ্ট করে নিতে চাই এই বইয়ের উপর আমাদের আলোচনা কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠী বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম ধ্বংসাত্মক কাজে পরামর্শ বা উৎসাহ দেওয়ার জন্য নয় এটি সম্পূর্ণরূপে একটি একাডেমিক আলোচনা আর আমরা এমন একটি কিতাবের উপর আলোচনা করব যেটা ছয়শো বছর পুরনো এবং যা সালাবদের মধ্য থেকে একজন আলিমে লেখা সুতরাং এটি হচ্ছে আমাদের এই আলোচনার সীমানা এটি শুধুমাত্র একটি পুরাতন চিরাচরিত ইসলামিক কিতাবের ওপর আলোচনা এই বইটি এমনভাবে লিখা হয়েছে যেভাবে সাধারণত আমাদের পূর্ববর্তী আলিমগণ বই লিখতেন আর সেটা হচ্ছে প্রতিটি অধ্যায় শুরু হয়েছে ওই অধ্যায়ে উল্লেখিত বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ পবিত্রকর আনের আয়াত দিয়ে তারপর রাসুল সাল্লিয়ামের প্রাসঙ্গিক হাদিস উল্লেখ করা হয়েছে এরপর কোনো আলিম বা শাইকের কিছু উক্তি তুলে ধরা হয়েছে সুতরাং বইটিতে ইবনে নুহাস রহিমুল্লের নিজের মন্তব্য খুব কমই প্রতিফলিত হয়েছে কিন্তু যখনই তিনি কোনো মন্তব্য করেছেন সুবহানুল্ল তার মন্তব্যগুলো খুবই সংক্ষিপ্ত এবং যথাযথ যখনই আপনি বইটিতে তার নিজের লেখা পাবেন আপনি দেখবেন সেগুলো কতই না চমৎকার কেননা বেশিরভাগ সালাবদের লেখাগুলোই স্বয়ং সম্পূর্ণ এবং দলিল নির্ভর তারা কোরআনের আয়াত রাসুল সাল্লিয়ামের হাদিস আর আলিমদের মতামত তুলে ধরতেন এবার চলুন এই বইয়ের লেখক ইবনে নহাস রহিমাহুল্লোর ব্যাপারে কিছু কথা বলি তার পুরো নাম হচ্ছে আহমদ ইবনে ইব্রাহিম ইবনে মোহাম্মদ আল দিমাস্কি আল দিমিয়াতি দিমাস্কি হলো দিমাস্ক আর দিমিয়াতি হলো মিশরের আমাদের আগের আলিমগণ তাদের জন্মস্থানের নাম আর যদি তারা অন্য কোথাও হিজরত করে চলে যেতেন তবে সেই জায়গার নামও তাদের নিজেদের নামের সাথে যুক্ত করতেন ওই সময়ে তাদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হতো না কোন আলিম একটি জায়গা গিয়ে যদি তার সেই জায়গা ভালো লাগত বা সেই জায়গাকে যদি নিজেদের বাড়ির মতো মনে হতো তাহলে তিনি নিজের নামের শেষে ওই জায়গার নাম যুক্ত করতেন ইবনে ইবরানু হাস রহিমল প্রকৃতপক্ষে সিরিয়ার দিমাসকে জন্মগ্রহণ করেন কিন্তু তিনি মিশরের দিমিয়াতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কারণ সিরিয়ার জনগণ জিহাদফি সাবিল্লাতে অংশগ্রহণ করছিল না তাই তিনি তাদের ওপর হতাশ হয়ে জন্মস্থান সিরিয়া ত্যাগ করে মিশরের আলেকজান্ড্রিয়ায় চলে যান যাতে তিনি ওই সময়ের রিবাতের ভূমি আলেকজান্ড্রিয়ার খুব নিকটে অবস্থান করতে পারেন ওই জায়গাটি রোমানদের আক্রমণের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছিল তারা সামুদ্রিক অভিযানের মাধ্যমে আলেকজান্ড্রিয়া আক্রমণ করত। আর এই জায়গাতেই ইবনেনু হাস রহিমউল স্থায়ীভাবে বসবাস শুরু করেন আলেকজান্ড্রিয়ার দিমিয়াতে ওই সময়ে একজন মুসলমান মুসলিম নিয়ন্ত্রিত যে কোনো ভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিনা বাধায় চলাচল করতে পারতেন আপনি সুদূর পূর্ব থেকে শুরু করে চায়নার প্রাচীর তারপর খোরাসান হয়ে কাবুলে সেখান থেকে বাগদাদ আবার বাগদাদ হয়ে দিমাস্কাস সেখান থেকে জেরুজালেম তারপর মক্কা মদিনা ইয়েমেনের সানা, তারপর মিশরের কায়রো তারপর আলেকজান্ড্রিয়া সেখান থেকে টিউনিসিয়া তারপর মরক্কো তারপর উত্তরে স্পেন হয়ে কুর্তুবা সব জায়গায় ভ্রমণ করতে পারতেন শুধুমাত্র যে দুইটি পরিচয় আপনার প্রয়োজন হতো সেটা হলো। আশহাদু আল্লাহ ইহা ইহু ও আশহাদু আন্না মুহাম্ম রসুল্লাহ কোনো প্রকার পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র কিছুই লাগতো না পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে এই দুটি বাক্য ছাড়া আপনার আর কোনো পরিচয়ই লাগতো না ইউনিভার্সিটি অফ শিকাগোর একজন প্রফেসর আছেন যিনি একজন প্রাচ্যবিদ তিনি বলেন আগের মুসলিম ওলামা মাসাইকদের মধ্যে মৌসুমি ভ্রমণকারী ছিলেন না এমন কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল अर्थात बचर निर्दिष्ट किस समय तबश्य भ्रमणे बैर होत तरा सब जैगे भ्रमण करतें कारण भ्रमण मानुषर मन के बड़े चिंतार जगत के विकसित कर जीवन सम्बन्धी अभिज्ञता बृद्धि अस्ट इबने हाजर रही महल्ल एक विशिष्ट छात्र छिले इब्ने नास रहीम बेपारे बीस सब समय भलो क्या करदग्रीब थकत लोकचक्ष आड़े थकते ही बसी पसंद करतेंत्यं जुहदी जीवन जापन करतें খ্যাতি আর অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে অপছন্দ করতেন তিনি তার জ্ঞানের জন্য কখনোই অহংকার কিংবা গর্ব করতেন না যারাই তাকে দেখত মনে করত তিনি স্রেফ একজন সাধারণ মানুষ মানে তিনি কোনো বিশেষ পোশাক পরিধান করতেন না বা এমন কিছু করতেন না যাতে মনে হয় তিনি বিশেষ কেউ বা কোনো নেতা কিংবা আলিম তাকে সাধারণ একজনই মনে হতো কিন্তু তিনি ছিলেন সুন্দর দারির অধিকারী মাঝারি আকৃতির একজন সুদর্শন পুরুষ তিনি তার জীবনের বিশাল একটি অংশ জিহাদের জন্য ব্যয় করেন যতক্ষণ পর্যন্ত না তিনি শহীদ হন সুতরাং এই বইটির লেখক একজন শহীদ ইংশাউল্ল এই বইটি লিখা শেষ করার নয় মাস পর তিনি মিশরের সমুদ্র উপকূলবর্তী একটি শহরে রোমানদের আক্রমণে শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন সুহানুল্লহ যেমনটা সৈয়দ কুতুব রহিমউল্লাহ বলেছিলেন আমাদের কথাগুলো মৃত যতক্ষণ পর্যন্ত না আমরা সেগুলোকে আমাদের রক্ত দ্বারা জীবনদান করি তো ইবনে ইবনানুহাস রহিমউল্লা এই বইটিকে জিহাদের উপর সর্বোৎকৃষ্ট বই বলা হয় কারণ এটি এমন একজন মানুষ লিখেছেন যিনি তার নিজের জীবনে এই বইটিকে ধারণ করেছিলেন নিজের জীবনে এই বইটির বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি ছিলেন এমন একজন যার নিজের আমল ছিল এই বইয়ের একটি প্রতিরূপ তিনি মানুষকে যা পালন করার জন্য দাওয়াত দিতেন নিজেও সেটা পালন করতেন তিনি তার কথাকে বাস্তবে পরিণত করিয়ে দেখিয়েছিলেন ইবনে হাস রহিমহল্লার ব্যাপারে বলতে গিয়ে ইবনে আল ইমাদ বলেন তিনি ছিলেন একজন সাইক একজন ইমাম পণ্ডিত এবং দৃষ্টান্ত স্থাপনকারী আলজেরিয়ার একজন কারারুদ্ধ বিশেষজ্ঞ ও নেতা আবু আবদুল ফাতিহ আলি বিনহাজ তিনি বলেন ইবনে নহ্যাস রহিমহল্ল থেকে আমি যা পেয়েছি তার মধ্যে সর্বোৎকৃষ্ট হলো একটি অনুসন্ধান সেটা হচ্ছে আল্লাহ সুবাহান হাত তালার জন্য যুদ্ধ করার ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার কারণগুলো তিনি ব্যক্ত করে গেছেন সুতরাং আমি চাই পুরোপুরিভাবে সেগুলো লিপিবদ্ধ করতে যাতে সেগুলো অন্যান্য ভাইদের জন্য কল্যাণ বই হয়তো আল্লাহ তাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করবেন ডক্টর আবদুল্লাহ আজাম রহিম আল্লাহ শহীদ ইনশা তিনি বলেন জিহাদের উপর লেখা বইগুলোর মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ বই আঠারোশো চোদ্দো হিজড়িতে রোমানরা যখন মিশরের তিনাহ গ্রামে আক্রমণ চালায় তখন ইবনে নহাস রহিমউল্লাহর নেতৃত্বে দি মিয়াতের লোকেরা তাদের ভাইদের সাহায্যের জন্য আক্রমণকারীদের সাথে লড়াই করেন আর এই যুদ্ধেই ইবনে নুহাস রহিমউল্ল বরণ করেন তো ভাইয়েরা এখন আমি আপনাদেরকে এই বইটির সূচিপত্রটি পড়ে শোনাব যাতে আপনারা বুঝতে পারেন এই বইটিতে ঠিক কোন কোন বিষয়ের উল্লেখ রয়েছে আর শাইখ আনোয়ার আলাকি রহিম এই প্রত্যেকটি অধ্যায়ের প্রতিটি বিষয় এই লেকচার সিরিজটিতে সাবলীলভাবে উপস্থাপন করেছেন বইটির প্রথম অধ্যায় রয়েছে কাফিরদের বিরুদ্ধে জিহাদের হুকুম এবং এর আবশ্যকতা এবং তাদের জন্য কঠোর সতর্কতা যারা জিহাদ করে না দ্বিতীয় অধ্যায় রয়েছে মুজাহিদিন এবং জিহাদের ফজিলত নিয়ে আলোচনা যেমন সালাদ এবং আপন মাতা পিতার প্রতি দায়িত্বশীল হওয়ার পর জিহাদি হল সর্বোত্তম আমল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পর সবচেয়ে মহৎ কাজ হল জিহাদ আল্লাহর গৃহে ইবাদত করা এবং এর দেখাশোনা করা एवं हाजीर सहााज्य करार चेयो, उत्तम चे उत्तम अमल हो जिहद जिहदे सर्वोत्तम आम ए ब्यापारे दलिलसमूह जिहद आल्लिकट सब चे प्रियम मुजाहिदीन हल सकल मानुषर मध्य श्रेष्ठ क्यों ही जिहा समतुल्य को इबादत करते मुजाहिदी घुम अन्न रतर प्रार्थना और दिन रोजा समूह अपेक्षा उत्तम यब्य सपक्षे दलिलसमू আল্লাহ মুজাহিদিনদের জন্য জাননাতে একশোটি স্তর সংরক্ষণ করে রেখেছেন এক স্তর থেকে অন্য স্তরের মধ্যবর্তী দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান ইসলামের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ মুজাহিদিনের জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছে আল্লাহ কখনো মুজাহিদিনদের পরিত্যাগ করবেন না বরং তাদেরকে সাহায্য করবেন এবং তাদের ডাকে সাড়া দিবেন মুজাহিদিনদের বিভিন্ন প্রতিদানসমূহ জিহাদের অবস্থান হজের উপর এর স্বপক্ষে দলিল সমূহ জিহাদে উদ্বুদ্ধকরণের ফজিলত জিহাদের দিকে দৌড়ে আসার ফজিলত আল্লাহর পথের ধুলিকণার ফজিলত জিহাদের নিমিত্তে সমুদ্রপথ যাত্রার ফজিলত ঘোড়া এবং জিহাদের জন্য ঘোড়া সংরক্ষণ করার ফজিলত আল্লাহর রাস্তায় ভয়ভীতির ফজিলত যুদ্ধক্ষেত্রে সৈন্য দাঁড়ানোর ফজিলত সৈন্য তথা মুজাহিদিনদের বিদায়ের ওপর একটি আলোচনা তৃতীয় অধ্যায়ে আপনি পাবেন আল্লাহ রাস্তায় অর্থ সম্পদ ব্যয়ের ফজিলত অর্থ সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং আল্লাহ রাস্তায় ব্যয় না করার শাস্তি আল্লাহ রাস্তায় মুজাহিদিনদের জন্য অর্থ প্রদান করা এবং তাদের পরিবারগুলোর দেখাশোনা করার ফজিলত চতুর্থ অধ্যায় রিবাত এবং রিবাতরত অবস্থায় মৃত্যুবরণকারীর ফজিলত এ অধ্যায় আছে রিবাতে দণ্ডায়মান হওয়ার সরিয়াহ নির্ধারিত সময় আল্লাহ রাস্তায় পাহারা দেওয়ার ফজিলত পঞ্চম অধ্যায় আপনি পাবেন লক্ষ্যভেদ বা তীর নিক্ষেপ করার ফজিলত এবং নিয়মাবলী এখানে আমি একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই সেটা হলো আধুনিক যুগে আমরা যে নিক্ষেপক অস্ত্রগুলো দেখি যেমন কামান রাইফেল পিস্তল এগুলো হিসড্রি আটশো শতকেরও অনেক পরে আবিষ্কার হয় আমরা তিন নিক্ষেপ এই শব্দটিকে সরাসরি এই অর্থে না নিয়ে বর্তমানের যে কোনো নিক্ষেপক অস্ত্রের জন্য ব্যবহার করতে পারি ঠিক যেমন রাসুলসাল্লু আলাইসাল্লাম দাজ্জালের গাধা বা ঘোড়া বলতে সরাসরি গাধা বা ঘোড়া বোঝাননি বরং গাধা বা ঘোড়ার যে কাজ যেমন মালামাল ও যাত্রী বহন করা সেটাকে বুঝিয়েছেন বর্তমানে এই কাজগুলো করা হচ্ছে যানবাহনের মাধ্যমে যেমন বাস ট্রাক মোটরসাইকেল ইত্যাদি বহন এবং মালামাল বহনের কাজে ব্যবহার হচ্ছে বর্তমানে সুতরাং আগের যুগের ঘোড়াই হলো এখনকার বাস ট্রাক আগের যুগের গাধাই হলো এই যুগের মোটরসাইকেল হনরা একবার চিন্তা করুন আজ থেকে একশো বছর আগেও যদি কাউকে বলা হতো যে তিনি তার হাজার মাইল দূরবর্তী কোনো আত্মীয়ের সাথে রকম তার ছাড়াই কথা বলতে পারবে তাহলে তিনি কি এই কথা বিশ্বাস করতেন বা আদৌ বুঝতে পারতেন যে এটা কিভাবে সম্ভব তো সেজন্য রাসুল সাল্লিহাম সাহাবিদের বোঝার স্বার্থে গাড়ি বা পিস্তল এই জাতীয় শব্দের পরিবর্তে ঘোড়া গাধা তীর ইত্যাদি সহজবদ্ধ শব্দ ব্যবহার করেছেন কারণ তখনও গাড়ি বা পিস্তল আবিষ্কার না হওয়ার কারণে সাহাবি রদিয়াল্লাহ ত্রাণহুঙ্গন এসব বুঝতেন না যাই হোক এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে যে সকল বিষয়ের উপর আলোচনা করা হয়েছে সেটা হলো লক্ষ্যভেদ বা তিন নিক্ষেপের ফজিলত দোর প্রতিযোগিতা এবং লক্ষ্যভেদ করার উপর বাজি ধরার ব্যাপারে সরিয়াসম্মত নিয়মাবলী ধনুরবিদ্যা বা তিন নিক্ষেপ করা শেখার পরে সেটা পরিত্যেকারীদের ব্যাপারে সতর্ক সতর্কবাণী তলোয়ারের ফজিলত ষষ্ঠ অধ্যায় আল্লাহ রাস্তায় আহত হওয়ার ফজিলত সপ্তম অধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কাফিরকে হত্যা করার ফজিলত অষ্টম অধ্যায় শাহাদাত প্রাপ্তি এবং শত্রুদের ক্ষতি করার উদ্দেশ্যে কুফফারদের বিশাল বাহিনীর ভেতরে একজন ব্যক্তি অথবা ছোট একটি দলের ঝাঁপিয়ে পড়ার ফজিলত নবম অধ্যায় দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হওয়ার ফজিলত দ্বন্দ্বযুদ্ধ হচ্ছে এমন যুদ্ধ যেখানে শত্রুদের মধ্যে থেকে একজন আর মুসলমানদের মধ্য থেকে একজন একে অপরকে যুদ্ধের জন্য আহ্বান করে দশম অধ্যায় যুদ্ধ চলাকালীন সময়ে পৃষ্ঠ প্রদর্শনকারীদের জন্য ভয়াবহ শাস্তি এগারোতম অধ্যায় জিহাদের বিভিন্ন প্রকার নিয়দসমূহ এই অধ্যায়ে জিহাদের বিভিন্ন প্রকার নিয়তের ব্যাপারে আলোচনা করা হয়েছে যেমন আল্লাহ সন্তুষ্টি ইসলামের প্রতি ভালোবাসা জান্নাত লাভের আকাঙ্ক্ষা আপন জান ও মালের প্রতিরক্ষা জিহাদ আর গণিমত উভয়ের প্রতি আকাঙ্ক্ষা শুধু গণিমত লাভের ইচ্ছা খ্যাতি বা পরিচিতি লাভের আকাঙ্ক্ষা जिहर जो भाता ग्रहणर ब्यापारे सरिया नियमी शुरूते आतरिक नियत नहीं जिहद शुरू करार परवर्ती ख्याति लाभ आकांक्षा करा निजे जिहर ब्यापारे दम्भ प्रकाशकारी व्यक्तर बेपारे सरिया नीतिमाला को मुजाहिद जिन्हें जिहर बर हलन कितु कोकार जुद्ध ना ही मृत्युबरण करलें शहीद इनशाअल्ला बारतम अध्याय शाहदात यह अध्या आलोचना करा शाहदातर मृत्युर प्रार्थना कराता अर्जन करा, करा। शाहर फजिलत मटी शहीदर दे देह भक्षण करना एखने शहीद फजिलते सर्वमोट सतरटी फजिलतर कथा उल्लेख कर तरतम अध्याय मुस्लिम युद्धबंदी व्यापारे शरियतर विधि विधान चौदहतम अध्याय जिहदर इतिहास ये अध्याय रसुल्लासल्लम ए परवर्ती समयकार जिहर ब्यापारे आलोचना करतम अध्याय सहस एवं भय ষোলতম অধ্যায় মুজাহিদিনদের জন্য অত্যাবশ্যকীয় জিহাদ বিষয়ক শরীয়তের কিছু বিধিবিধান এ অধ্যায়ে গনিমা ঘলুল অর্থাৎ গনিমা বন্টনের আগেই আত্মসাত করা সালভ অর্থাৎ নিজের হাতে হত্যা করা কাফিরের মালামাল গ্রহণ করা মুসলিম বা কাফের যুদ্ধবন্দি ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা করা হয়েছে সতেরতম অধ্যায় এবং শেষ অধ্যায় এখানে যুদ্ধ যুদ্ধকৌশলের ওপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে এই হলো আমাদের সূচিপত্র তো প্রিয় ভাইয়েরা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি জিহাদের ওপর বেশ পরিপূর্ণ এবং স্বয়ং একটি বই তো এখন আমরা এই বইটির ওপর কিভাবে পড়াশোনা করব। আমরা সাধারণভাবে এটি করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে বইটির প্রতিটি শব্দ পড়ে শোনাব বইয়ের কিছু কিছু অংশে প্রয়োজনে মন্তব্য করব সাধারণত লেকচার যেভাবে দেয়া হয় এটি ঐরকম হবে না আমরা বইটি পুরোপুরি অধ্যয়ন করব ইনশাআল্লাহ আমাদের আজকের পর্ব এখানে শেষ হচ্ছে পরের পর্বে আমরা জিহাদের সংজ্ঞা নিয়ে এর প্রকৃত অর্থ আর ভুল ব্যাখ্যা এবং প্রচলিত কিছু প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লা সুবাহানা রব্বিকা রব্বিল ইজতি আাম্মাইয়সিফুন ও সালাম মুরসালিন ওহামদুলিল্লাহি রবিল আলমিন